বিশেষ আকর্ষণ আপনাদেরই অনেকের সুপরিচিত তরুণ বক্তা আতঙ্ক যারা হাসান কটা পর্যন্ত জানালে ভালো সালামালাইকুম ওরমতুল বিস্মিল সু হুস উল ইক উল্ফ সিপু লি অসু নি অসুজ অসহনতিহু উল্ফ ইস ল اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالُ খুঁ لِلنَّاسِ لَعَلَّهُمْ বুহাল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 सबा के जान्न दी चाहिए এমনকি প্রতিটা মানুষের জন্যই তিনি রেখেছেন। জান্ন মানুষ নিজের আমলের দ্বারা নিজের ইমানের দ্বারা সেই অর্জন করে নিতে পারে। আর কেউ নিজের এবং আমলের দ্বারা সেই সিট অর্জন করার উপযুক্ত না হওয়ার কারণে তাকে যখন জাহান্নে নিক্ষেপ করা হবে তখন তার জন্য সেই নির্ধারিত জান্নাত অন্য কাউকে উপহার হিসেবে দিয়ে দেওয়া হবে কিন্তু আল্লাহ তারা জান্নাত বানিয়েছেন আমাদেরকে দেওয়ার জন্যই ফিরেস্তাদেরকে দেওয়ার জন্য অন্য কোন প্রাণীকে দেওয়ার জন্য জীবজন্ত পাহাড় এবং পর্বতের জন্য আল্লাহ তালা বানিয়েছেন আমাদের জন্য তো আল্লাহ তালা আমাদেরকে ডাকেন জান্নাতের দিকে আর নফ এবং শয়তান আমাদেরকে ডাকেন জাহান্নামের দিকে দ্বিমুখী একটা টানাটানি রে মাঝামাঝি অবস্থানে রয়েছে আমরা अपर दि शयतान दिए शयतान चलते भेतर खराब क्या मंत्रणा जेगे शयतान बाहर थे खराब क्या मंत्रणा जैगे नफ भर खराब क्या कुमंत्रणा जागे नफ चाय जहान नामी बनाते शानो चाय जहान नामी बनाते शानर मध्य अब दू भाग रही जिन शैतान चाय जहान नामी बनाते मानस शैतानो चाय जहान नामी बनाते অপর দিকে আল্লাহ তালা আমার জন্য জন্নাতের জান্নাতের চিত্র কখনো কল্পনায় এসেছে এমন সম আল্লাহ তালা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে তার রাসুল সম্বোধন করে বলছেন বন্দদের মধ্য থেকে যারা ইমান আনবে এবং করবে এই দুটো গুণ যাদের মধ্যে পাওয়া যাবে ইমানের গুণও পাওয়া যাবে তাদের বিশ্বাস তাদের ইমান পরিশুদ্ধ এর পাশাপাশি তাদের আমল আমলের মধ্যে নি কখনো করলে করার দ্বারা সেটাকেও মাফ করে নিয়েছে তো যেই বান্দার মধ্যে ইমানের গুণ পাওয়া যাবে নেক আমলের গুণ পাওয়া যাবে আপনি তাকে সুসংবাদ দিন তার জন্য রয়েছে এমন জান্নার যার তলদেশ দিয়ে লহর নালা প্রবাহিত জান্মাতে যাওয়ার পথে আমাদের সামনে প্রতিবন্ধকতা অন্তরায় সৃষ্টি করে ভিতর থেকে করে নফ বাহির থেকে করে জিন শৈতান এবং মানুষ শৈতান তারা আমাদের জন্য অনেক ফাঁপ ফেলে রাখে যেই ফাঁপ গুলোর মধ্যে যদি আমি পা দিই আমার মধ্যে যেই ব্যক্তি সেরাতে মুস্তাকিমের উপর ইসলামের উপর দিনের উপর যতটুকু চলবে যেভাবে চলবে কাল কেয়ামতের দিন পুল সিরাতের উপর সেই ব্যক্তি সেভাবে এবং ঠিক ততটুকুই চলতে পারবে কমনা বেশিও না দুনিয়ার মধ্যে যদি সিরাত মুস্তাকিমের উপর অর্ধ জীবন চলি বাকি অর্ধ আল্লাহ তাল নমানির পথে চলি কাল তুলসিরাতের ময়দানে যখন তেয়ামাতের ময়দানে আমার সামনে সেই তোমার ইমান এবং আমল যদি ঠিক থাকে এই পোলের শেষেই তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত যাও তুমি এগিয়ে যাও আমি তখন এগোতে থাকবো কিন্তু দুনিয়ার মধ্যে যেহেতু আমি অর্ধ জীবন সিরাতের উপর চলেছি একটা পর্যায়ে সেই পথ থেকে আমি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবো তেজন্য শান মানুষ শয়তান এবং এই তিন শ্রেণীর শত্রুর কাছ থেকে আমার ইমানকেও বাঁচাতে হবে না যেভাবে আমার রসুল করে গিয়েছেন মন করে উপায়ে করবো বেদাতের আলোকে তো হয়তো চাই আমাকে আমল থেকে সরিয়ে দেবে অথবা চায় আমার আমলের সঙ্গে বেদাতের মিশ্রণ ঘটিয়ে দেবে একই ভাবে হয়তো চায় আমাকে ইমান থেকে সরিয়ে আমাকে বলবো লাহ আমার ভেতরে ভেতরে থাকবে যে আমায় একমাত্র আল্লাহকে ইলা হিসেবে মানি না আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ইলা হিসেবে মানি মুনাফিক হয়ে থাকবো সেজন্য আমি যদি জান্নাত কামিয়ে নিতে চাই এই তিন প্রকার শত্রু এক শত্রু হল ভেতরে যার্নান দুই শত্রু হলো বাইরে একটা নাম হলো জিন শৈতান আর একটার নাম হলো মানুষ শৈতান এই তিন প্রকার শত্রু থেকেই বাঁচতে হবে না। যদি কোনো একজন শত্রুর ফাঁদেই পা তিনও শত্রুই তো আমার আত্মাকে হরণ করতে চায় তারা আমার এই বাহ্যিক জীবন এই দুনিয়ার জীবনকেই বরবাদ করে ক্ষান্ত হতে চায় না দুনিয়ার শত্রুরা চায় আমার সম্পদ ছিনিয়ে নেবে দুনিয়ার শত্রুরা চায় আমার এই জীবনকে ছিনিয়ে নেবে কিন্তু এই তিনও শত্রু তারা আমার দুনিয়ার সম্পদ চায় না এই দুনিয়ার সামান্য এই জীবনটাও চায় না তারা চায় আমার সেই জান্নাতকে ছিনিয়ে নেবে তারা চায় ইমান হারাক হয়ে আমাকে এই দুনিয়া থেকে বিদায় দেবেন শত্রু আমার কোন মানুষ যদি অন্যায় ভাবে আমার জীবন নিয়ে নেয় আল্লাহ তালে শহীদের কাতারে আমার নাম লিখে দিবেন সেটা তো আমার জন্য ব্যর্থতা না সফলতা কিন্তু অপরদিকে এই যে শত্রু এই তিনও শত্রু তো আমার সম্পদ নেবে না দুনিয়ার মধ্যে যাদেরকে শত্রু মনে করি তারা হলো ছোট শত্রু আর নিন শৈতান এবং মানুষ শয়তান তারা হলো আমাদের বড় শত্রু আমাদের সামনে বিভিন্ন প্রকারের কৌশল তারা ফেলে রাখে যে কোনো এক প্রকার কৌশল তারা আমাকে এর মধ্যে ফেলতে চায় একটা ব্যর্থ হলে আরেকটা আরেকটা ব্যর্থ হলে আরেকটা আর একটা মানুষ যদি হাজার জীবন পায় হাজার বছর আল্লাহ ইবাদতের মধ্যে রত থাকে তারপর এই শৈতান এবং নজ তার পিছু ছাড়ে না তার চেষ্টা থাকে আর শেষ মুহূর্ত হলেও কোনোভাবে তাকে ইমান হারা করে এই দুনিয়া থেকে বিদায় দিতে পারে কিনা যতক্ষণ পর্যন্ত চক্রান্ত আছে হা যখন আমার শ্বাস বন্ধ হয়ে যাবে আমি আমার পাশে আল্লাহ ছোদার কাউকেই পাবো না ফুল আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করবেন তখন শয়তান সাধু বাবার মত তার সামনে এসে বলে আর তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি শয়তান হলে কি হয়েছে আমি তোর আলম আল্লাহকে ভয় করি তো যেই শৈতানের ডাকে আমি গুনাহে লিপ্ত হই আমি আল্লাহ করার অবাধ্যতা করি কাল কেয়ালতের দিন সেই হয় তাহলে আমার সামনে এসে সম্পর্ক ছিন্ন ঘোষণা দেবে বলবে আমি তো তোমাকে কেবলমাত্র দাওয়াত দিয়েছিলাম তোমার ভিতরে শুধু প্রেরণ জাগিয়েছি চোখের দ্বারা গুণা তুমি করেছ কানের দ্বারা গুণা তুমি করেছ জিব্বার দ্বারা গুণা তুমি করেছ হাত এবং পা কে আল্লাহর অবাধ্যতায় তুমি লিপ্ত করেছ সুতরাং আজকে তোমার আজাদ কোন দুঃখে আমি ভোগ করতে যাবো তোমার আজাদ তুমি ভোগ করো আমি তো তোমার চিনি না তোমার সঙ্গে আজ আমার কোন সম্পর্ক নেই তো যার ডাকে এত কিছু কাল কয়েমতের দিন তাকে আমার পাশে পাবো না হা কাল কেয়ামতের দিন যিনি আমাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন যার রহমতের দুয়ার আমার জন্য উন্মুক্ত করে রেখেছেন যিনি দয়ার সাগর যিনি যিনি যিনি যিনি রহমান তার দেখে তো আমি সারা দেই না বরং তার অবাধ্যতার মধ্যেই আমি আমার জীবনের সফলতা খুঁজে পাই তো বলছিলাম যে এই সকল শত্রু বিভিন্ন উপায়ে আমাদেরকে ফাঁদে ফেলতে চায় একটা ব্যর্থ হলে আরেকটা প্রয়োগ করে আরেকটা ব্যর্থ হলে আরেকটা প্রয়োগ করে এভাবে চলতে থাকে যতক্ষণ না আমার চোখ বন্ধ হয় আমি দুনিয়ার মধ্যে নিঃশেষ নিঃশ্বাস ত্যাগ করি তো তাদের মৌলিক তিনটা সরযন্ত্র সম্পর্কে আজকে আলোচনা করব। কারণ শত্রুর ফাঁদ যদি আমি চিনতে পারি আশা করা যায় আমি যদি সতর্ক থাকি আল্লাহ তাহলে আমাকে তা থেকে হেফাজত করবে আর যদি চিনতেই না পারি নিজের অজান্তে কখন আমি সেখানে পা দিয়ে বসবো জমিনের নিচে মাইন পোতা আছে। বিস্ফোরিত হয়ে আমার প্রাণ হরণ করে নেবে আমি পাব না, নিজের আমার হবে এজন্য তাদের সরযন্ত্র চেনার দরকার আছে না, কি বলেন আপনারা প্রথম ষড়যন্ত্র সম্পদের সরযন্ত্র। সম্পদের দ্বারা মানুষকে ধোকায় ফেলতে চায় একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজের সুখ নিজের আরাম দিয়ে আয়সের পেছনে আল্লাহ নাকি সম্পদের পেছনে সেও জানে যে আমার এই সম্পদ আমি যতটুকু উপার্জন করব তার কতটুকুই ভোগ করা যেতে পারব। আর যখন আমার চোখ বন্ধ হয়ে যাবে একটা পয়সার মালিকও আমি থাকব না সব কিছুর মালিক হয়ে যাবে আমার উত্তরাধিকারীরা আমার ওয়ারিসরা এমনকি আমার ছেলেরা মেয়েরা তারা এগুলো নিয়ে মারামারি করবে এগুলো নিয়ে তাদের মধ্যে সম্পর্ক হতে পারে একটা পয়সাও তো তারা কবরের মধ্যে পুঁতে রাখবে না আমার ব্যাংকের চেকটাও তো তারা আমার সঙ্গে আমার কাপড়ের মধ্যে দিয়ে দেবে না এগুলো জানে জানার পরও সারাটা জীবনকে সেই সম্পদের পেছনে ব্যয় করতে থাকে তাদের প্রথম ধোকা হলো সেই সম্পদের মোহ তো কাউকে তো সরাসরি সম্পদের পুজোর দিতে পারে রসুলাম বলেন দিনারের গোলাম ধ্বংস হোক দিরহানের গোলাম ধ্বংস হোক ওই যুগের মুদ্রা এগুলোই ছিল বর্তমানের বিবেচনায় টাকার গোলাম ব্যাঙ্ক ব্যালেন্সের গোলাম ধ্বংস হোক ভালো কাপড়ের গোলাম ধ্বংস হোক সুখের জীবনের প্রত্যাশী ধ্বংস হোক তার অবস্থা হল যদি তাকে দেওয়া হয় আল্লাহ যদি তাকে দেন তাহলে খুশি হয়ে যায় আর যদি তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন সাময়িক তাকে কিছু দিনের জন্য একটু দারিদ্র দিয়ে পরীক্ষায় ফেলেন তাহলে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফয়সালের উপর সন্তুষ্ট হতে পারে না কোরআনে আল্লাহ বলেন যে অবস্থা হলো যখন তাকে দেওয়া হয় তখন সে খুশি হয়ে বলে আক্রমান আমার রব আমাকে সম্মানিত করেছেন আর যদি তাকে দেওয়া না হয় তাহলে কিন্তু সম্পদের মধ্যেই যদি সম্মান থাকত। তাহলে আল্লাহ তাহলে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবুল্লাহ সাল্লাকে সবচেয়ে বেশি দিতেন কিন্তু সম্পদের ধোকা এমন একটা ধোকা क्ति के स्वीकार ज्ञानी जहेल के स्वीकार कर बुरा के स्वीकार कर जुबक के स्वीकार कर कौन फादे फेले तरह से पाए बनी इसराइल एक बुजुर्ग छो जार नाम बेलानी নবীদের পরে সেই যুগের সবচেয়ে বড় মতাম ছিল তার ছিল দীর্ঘকাল পর্যন্ত আল্লাহ তারা ছিল সবার মুখে মুখে তার নাম ছিল যে তারা বিশ্বাস করত মধ্যে নবীদের নে যদি কারো অবস্থান থাকে সেই অবস্থান হল বেলাহিবনে বাউলা এত বড় আল্লাহ বুঝলো সেই বেলামিবনে বাউলা মুসা আলি ইসালামের সঙ্গেই থাকতেন আজাব দিয়ে ফেরাউন এবং তার বাহিনীকে ধ্বংস করে দেন মুসা আলি ইসলাম তার সম্প্রদায়কে নিয়ে ইসরায়েলকে নিরাপদে পার হয়ে যান তখন মুসা আলি ইসলাম উদ্যোগ নেন যে তা আল্লাহ তালা বড় দুশ্মনকে জমিয়ে দিয়েছেন এখন এই মুসলমানদের মধ্যে বনি ইসরায়েল জাতির মধ্যে কিছু দিনের মেহনত করা এই ক্যালেমের উপর উঠানো দরকার তো তিনি উদ্যোগ নিয়ে মাদিয়ান একটা গোত্র ছিল কোরআনের মধ্যেও সেই মাদিয়ানের নাম এসেছে তাদের একজন বিশেষ নবী ছিলেন সোহাইবা আলি তো মুসা আলি ইসলামের যুগে মুসা আলি ইসলাম উদ্যোগ নিলেন সেই মাদিয়ানবাসীর কাছে দায় হিসাবে এই তাদের সর্বশ্রেষ্ঠ যে যাবেন, তিনি গিয়ে মানুষের মধ্যে যুগে যুগে এমনই হয়েছে আমাদের দেশেও যে ইসলাম এসেছে আমরা যদি অতীত ইতিহাস দেখি তাহলে দেখবো সেই শাহজালাল মুজারাদামানি শাহপরাল মুজারাদ ইয়ামানি তারা তিনশো জন বুজুর্গকে নিয়ে সেই সুদূর ইয়ামান মধ্যপ্রাচ্যের দেশ সেই ইয়ামান থেকে হিজরত করে এত দূর পর্যন্ত এসেছেন সম্পদের লোভে পদের আশায় নাকি একমাত্র আল্লাহ নিলেন যে কাছে প্রচার করার জন্য বাওলাকে বাবাবো সে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দেবে তাহিদের দাওয়াত দেবে তাদের ইমান আকিদেকে পরিশুদ্ধ করবে ইমানকে কুফুর এবং শিরিখ থেকে মুক্ত করবে আমলকে বেদাত থেকে মুক্ত করবে সে মাদিয়ানবাসীর কাছে গেল যাওয়ার পর যখন ক্যালেমায় দাওয়াতের দিকে ডাকা শুরু করলো তখন বরাবরের মতোই সেই মাদিয়ানের ক্ষমতাধর যারা ছিল তারা তাকে নিজেদের চক্ষু করতে লাগলো যেকোনো ভাবে তাকে ডমানোর জন্য তারা ফ্ ফেলতে লাগলো ফ্ক তো সবাই ফেলেছিল फिर मध्य आल्ला नबीरा पा दें आल्ला बुजुर्ग नेक बंदारा दें क्या बेपारे आल्ला इच्छा छा ती फिर मध्य पा दिए निजेद दुनिया के ध्वस कर কোরআনের মধ্যে ধরনের বিভিন্ন ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন বিভিন্ন নবীর সঙ্গে তাদের সম্প্রদায়কে আচরণ করেছে বিভিন্ন আল্লাহ আলাহ বান্দাদের সঙ্গে তাদের সম্প্রদায়কে আচরণ করেছে কোরআনে ঘটনাগুলো উল্লেখ করে বলেন ফি আলবা তাদের এই ঘটনাগুলোর মধ্যে যাদের বুদ্ধি রয়েছে সেই বুদ্ধিমানদের জন্য বিবেকবানদের জন্য উপদেশ রয়েছে ইতিহাসে সবচেয়ে বড় সুবিধাই হলো ইতিহাস থেকে উপদেশ গ্রহণ করা যায় যে কে কোথায় ভুল করেছে সেই ভুল করার ক্ষতি কি করেছে এবং ইতিহাসের ব্যাপারে সবচেয়ে বড় বাস্তবতা হলো ইতিহাস থেকে কেউ কোনোদিন শিক্ষা গ্রহণ করে না ইতিহাস রচনাই করা হয়েছিল যে ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করব, কিন্তু ইতিহাসের ব্যাপারে নির্মম বাস্তবতা হলো ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় না একই ভুল করতে থাকে বার বার বার করতে থাকে রাসুলতার মহম্মদকে বলে গিয়েছিলেন যে তোমরা বনি যা যা করেছিল। তোমরাও তা তা করবে। এমন কি যদি তাদের কেউ কোন গইশাপের গর্তে ঢুকে থাকে আমার উন্নত গৈশাপের গর্তে গিয়ে ঢুকবে গৈশাপের গর্তে কোন মানুষ ঢোকা সম্ভব কিন্তু রাসুল বলছেন যে তোমরা আমার উন্নত কোন না কোনো দিন প্রকাশ্যে নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে জিজ্ঞেস করলেন হুজুর তারা কারা তারা কি হুদা বলেন তাহলে আর কার কথা বলছি আমি তারা যা যা করে যেগুলোর সর্বশেষ গজব গস্ত ইহুদিদের উপর আল্লাহ গজবাজ করেছিলেন আর খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলছেন দল হয়েছিল গোমরা আরেক দল হয়েছিল গজরগ্রস্ত কিন্তু আফালা তা কেরুন বান্দাতন্ড তোমাদের আকল বিবেক খাটাবে না আফালা তাদের তরুণ বান্দাতন্ড উপদেশ গ্রহণ করবে না আমি তো কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়ে आचो। जे तो तदे राजा विभिन्न भाव चेष्ट कर आदर्श ना तौशल अवलम्बन कर लो जुगे जुगे बे कौशल द्वारा हतिक दमन कर দিল। যদি বন্ধ করে দেন। তাহলে আপনাকে আমরা বিপুল পরিমাণ সম্পদ দেব আপনাকে আমরা ক্ষমতা দেব এবং মাদিয়ান গোত্রের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে আপনার বিয়ে দিয়ে দেবো দুনিয়ায় তো মানুষ চায় এই কয়টা জিনিস এক নম্বরে হলো টাকা পয়সা সম্পদ এখানে কেউ বলতে পারবেন যে আমার সম্পদের পথে কোনো মোহ নেই কোন টাকার প্রতি কোনো নেই রাসুল যেমন কিন্তু রাসুল বললেন না না আমার কাছে তো সেই জীবন বেশি প্রিয় একদিন খাবো আল্লাহর শুক্রিয়া দেয় করব আর একদিন না খেয়ে থাকবো সবর করব শুক্রিয়ার দ্বারাও আমার মাতান বাড়বে সবরের দ্বারাও আমার মাতান বাড়বে আমি পন্থায় আল্লাহকে রাজি এবং খুশি করতে চাই এবং আমি চেয়ে নিয়েছেন যে হে আল্লাহ আপনি আমাকে এই গরিব মিসকিনের সঙ্গে হাসর করান রসুলের দোয়া তো আল্লাহ ফেরত দিবেন সন্দেহ আছে কারো তার মানে আমাদের রসুলের হাসর কার সঙ্গে হবে আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন আরে যখন চোখ বন্ধ হয়ে যাবে কাল কেয়ামুকের ময়দানে যখন বড় লোকরা থাকবে তখন সেই নবীর সঙ্গে আমার হাসল হবে আরে খুশি লাগে না এগুলো শুনলে আর এর পাশাপাশি ম্যাডিয়ানের সবচেয়ে সুন্দরী নারী মিসেস ম্যাদিয়ান যে হবে তাকেও তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেবো এরপরও তুমি আপাতত চুপসে যাওয়া কিছুকাল চিন্তা করলো চিন্তা করার পর তো শৈতান তো কাউকে শুধুমাত্র সামান্য বিচ্যুত করে খান্তি দেয় না শৈতান ততক্ষণ পর্যন্ত আমার পিছু ছাড়বে না যতক্ষণ না আমার শ্বাস বন্ধ হবে না सब चे शयान निजेद निजे के खोदा दावी करी प्रमाण क्यों देखाते शयतान निजे के निजे खोदा दबी कर বরংের আপনি আমাকে এই করেছেন। পাওয়ার আমাকে এই এই ক্ষমতা দিন যেন আমি বনি আদমকে গুমরাহ করতে পারি যেই আদমের জন্য আজকে আমি অভিশপ্ত হলাম তার বংশধরকে নিয়ে যেন জাহান নামে যেতে পারি আল্লাহর কাছ থেকে চেয়ে নিজেকে কিন্তু খোদা দাবি করেনি কিন্তু ফেরাউনের মত নরধ যে সারা দুনিয়ার রাজাও ছিল সলাইমান সুলাইমান সালামকে আল্লাহ সারা দুনিয়া রাজা বানিয়েছিলেন নবী কিন্তু সারা দুনিয়ার রাজা বানিয়েছিলেন তো ফেরাও ছিল না ভেবে সে বলে বসছেন রব্য কুমল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব তো রবের দাবি নিয়ে অনেকেই এসেছে অনেক রাজা বাচ্চাই তো নিজেকে রব দাবি করেছে আমাকে এরকম পুচকা নেতা ভেবো না আমি যেই নেতা না আমি হলাম সুপার পাওয়ার প্রস্তাবে কোরআন এর মধ্যে সেই তাওরাতের মধ্যে আল্লাহ তালে মুসা আলি ইসলামকে আদেশ দিলেন যে কৌমে জব্বারীন তাদের বিরুদ্ধে তুমি তোমার বনি ইসরা তোমার জাতিকে নিয়ে যুদ্ধে বের হয়ে পড়ো তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এসেছে ইসালাম বের হলেন এবার সেই কৌমে জব্বারিন তারা আসলো সেই বেলামিবনে বাউরার কাছে কারণ বালামিবনে বাউরা কে আল্লাহ তালা একটা যোগ্যতা দিয়েছিলেন বিশেষ একটা নিয়ামত দিয়েছিলেন কারামতুল হাকুন আল্লাহ কারামত সেটা সত্য তার একটা বৈশিষ্ট্য ছিল যখন আল্লাহ তাল কাছে কোন দোয়া করতো আল্লাহ তালা তার দোয়া কবুল করবতেন তিনি ইসমে আজম জানতেন ইসমে আজম সহকারে যখন আল্লাহর কাছে যে কোনো দোয়া করতেন আল্লাহ তার দোয়া কবুল করে নিতেন তো কাছে আসলো। তারা বোঝালো লেগেছিল ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছিল আমরা কোথায় আছি যদি এই মুসা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় পৃথিবী থেকে তো আমাদের নাম নিশানাও মুছে যাবে তো কি করার তো বললো হাজরত আপনি আমাদের জন্য দোয়া করে দেন আর যত যাই হোক না কেন মুসা হলে আল্লাহর নবী আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করার মতো এত বড় আস্পর্ধা আমার এখন হয়ে ওঠেনি শয়তান হতে পারি এত বড় শয়তান এখন হয়নি গানজাত আমি খাই না কোন ভাবে এখন যখন দেখছে না সাধারণ তার সামনে এনে হাজির করলো যে হজরত এই সব আপনাকে দিয়ে দেব শর্ত হল মূষার বিরুদ্ধে দোয়াটা করে দেন এবার বালামের বিরুদ্ধেও প্রেরণা জাগলো যে আমার কাজ দোয়া কর দোয়া করি আমার দোয়া আমি করব আমার কাজ শেষ শৈতান দ্বিতীয় ভাত ফেলছে এবার সে দোয়া করার জন্য প্রস্তুত হয়ে গেল অর্থের লোভে করে আমাদের আলোচ্য বিষয়টা মনে রাখতে হবে শৈতান মানুষকে মৌলিক ভাবে বিভ্রান্ত করেছিল দ্বিতীয় স্টেপ এবার সে কমেজাবার প্রয়োগ করল এবার সেই নরধন মুসা আলী ইসলামের বিরুদ্ধে দোয়া করার জন্য একটা পাহাড়ের উপরে উঠল অথচ সে তাওরাতের ছিল সেই যুগের সবচেয়ে বড় আল্লাওয়ালা ছিল সবচেয়ে বড় বুজুর্গ ছিল সবচেয়ে বড় পীর ছিল সবচেয়ে বড় জ্ঞানই ছিল তারপর মৃত্যুর আগ পর্যন্ত কোন মানুষই মুক্ত না তিনি তার সোনো যদি কাউকে অনুসরণ করতে হয় মৃত ব্যক্তিদেরকে অনুসরণ করো কারণ জীবিত ব্যক্তি কখনো ফেতনা থেকে মুক্ত না কোনো সময় ফেতনায় আক্রান্ত হয়ে যেতে পারে মৃত ব্যক্তিদেরকেও দিচ্ছেন যে আমি মৃতদারা সেই আবু জাহালানের কথা বুঝাচ্ছি না আমি মিন করছি মোহাম্মদুল রসুল সাহাবিদেরকে তো সে বেলা আমি বাবা এবার সেই পাহাড়ে आल्ला नबी मुसा आलिमर बिुद्धे दुआ करके सम्प्रदाय पर देख अर्थक मालिक शैतान दिन हाथ तोलार एखने की कदरत से जो गुल्य उच्चरण कर मुसा आल इमुजर अनिच्छा सत्ते जबान घुरे गो दुआ उच्चारण हर कौमर बिुदे সে বলতে চাচ্ছে কি ব্যাপার এই রক্ত মুস্তা আহ ইসে আজম করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় সে তো দেখি আমাদের বিরুদ্ধে দোয়া করছে সর্বনাশ এবার তারা নিজ থেকে চিৎকার চেঁচা বেচে শুরু করলো কি ব্যাপার বলে नियंत्रण नाम मुख्य कर दुआ तला नबी नबी के हरान मत सत्यार আল্লাহ ফয়সালা করে রেখেছেন কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ লিখে রেখেছেন বিজয়ী হব আমি আর আমার রসুল ইন্ই আল্লাহ সর্বশক্তিমান মহাপরাক্রম সীম আল্লাহ বলছেন আমি ফেসলা করে রেখেছি বিজয় হবে আমার এবং আমার রাসুলের এবং আমার এবং আমার রাসুলের পক্ষে যে সকল মোমিন থাকবে তাদের তারা নিজেদের মুখের ফুটকারে আল্লাহর প্রদীপকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ আল্লাহ তার প্রদীপকে তার আলোকে পরিপূর্ণ করবেন ওরাও কারিহালিহালিক যদিও বিশ্বের সিরকি পরশক্তি এটাকে অপছন্দ করে যদিও তার ঐক্যবদ্ধ হয়ে যায় নিজেদের মুখের ফুটকারে আল্লাহর প্রদীপকে নিভিয়ে দেবে ইসলামকে নিভিয়ে দেবে তারপর আল্লাহ তা অবশ্যই অবশ্যই তার দিনকে চিন্তা করে তুলবে ওলা তাহিনোলা তাহ জানোয়ানে আমার বান্দারা হীনবল হয়েও না দুঃখিত হয়েও না তোমরাই বিজয় হবে যদি তোর নবীন তিনশো তেরো জনের ইমান নিজেদের ভেতরে নিয়ে আসতে পারো পৃথিবীর এমন কোন শক্তি নেই যে শক্তি তোমাদেরকে পরাজিত করবে তোমাদের লাঞ্ছিত করবে তোমাদের দিকে দু তুলে কিন্তু আল্লাহর আজাদ সে বেলামের উপর নেমে আসলো একদিকে তো তার সম্প্রদায় পরাজিত হলো অন্যদিকে যদি তুমি কুকুরের উপর বোঝা উঠাও তাও তার জিব্বা ঝুলতে থাকে আর সে হাঁপাতে থাকে আর যদি বোঝা না উঠাও তার জিভা একই ভাবে জ্বলতে থাকে এত বড় বুজুর্গ যত বড় বুজুর্গ আমরা এখনো হতে পারিনি এত বড় আলেম সেই জামানার মধ্যে নবীদের পরে যার মাকাম সবচেয়ে বেশি সেই মানুষটাকে শৈতান সম্পদের লোভে ফেলে আক্রান্ত করে ফেলবে এরপর শৈতানের দ্বিতীয় অস্ত্র হলো খুববে যা বা হুব্বে প্রথম ধাপে অনেককে আক্রান্ত করতে পারে না কিছু মানুষ এমন আছে যারা অতটা দিনদার না হলেও ভেতরে সম্পদের অন্ধ ভালোবাসা অন্ধ মোহ সে নিজের আগে ঠিক রাখে তারপর কামে রোজগারের পেছনে মেহনত করে ফেলে শিকার করতে পারে না তার উপর তার দ্বিতীয় তীরটা ছোড়ে দ্বিতীয় তীর কি সেটা হলো খ্যাতির লোভ পদের লোভ হববে যা হববে মানসি রসুলের সঙ্গে আবু জাহাল আবু সুফিয়ানদের যে শত্রুতা ছিল এ কারণে না যে তারা নবীকে চিনতে পারেননি নবীকে চিনতে পারেনি যে এই নবী হলো নবী শেষ জামানের নবী চিনতে পারেনি এমন না বর্ণনা করেছিলাম সুতরাং যাদের কে কিতাব দিয়েছিলাম তারা এই নবী মোহাম্মদ কে সেভাবে চেনে যেভাবে নিচেদের পুত্র সন্তানকে চেনে চিন্তা যেমন ভুল হয় না তো এই মোহাম্মদুল্লাহ সাল্ল আলি হাসাল্লাম যে শেষ জামানের নবী এটা চিনতেও তাদের কোন ভুল হয়নি তাহলে কেন হিংসা করে কেন বিদ্বেষ করে তা কার তাদেরকে কেউ টাকা দেওয়ার অফার করেছিল যদি মোহাম্মদকে না মানো টাকা দেবো এরকম তো হয়নি কেন মানলো না শুধু মানেনি তা জীবনকে চেয়েছে। যত উপায় ছিল সব উপায় চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তালা হেফাজত করেছেন অন্যথায় তারা তাদের চেষ্টার মধ্যে কোন ত্রুটি করে না কেন এগুলো করলো তাদের সঙ্গে রসুলের দ্বন্দ্ব ছিল হাকেমিয়াত নিয়ে। হাকেমিয়াত বলা হয় রসুল আসার আগে সেই আরবের মধ্যে সেই কুরেশ বুত বিধান চলতো আবু তাদের সেই পার্লামেন্ট দারুণ নদা তাদের পার্লামেন্টের নাম ছিল দারুণ নদা সেখানে বসে বসে সিদ্ধান্ত নিত যা ইচ্ছা সেটাকে চাপিয়ে দিত কোনোটাকে বলতো এটা আমাদের অমুক দেবতার আদেশ এটা আমাদের তমুক দেবতার নিষেধ তারা মন গড় উপায়ে নির্যাতন করত। কিন্তু শুধু তাদেরকে হজ করতে বলবে তা না বরং মোহাম্মদ বলবে দুনিয়ার মধ্যে যদি বাঁচতে চাও গোলামি করতে হবে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো গোলামি করার কোন সুযোগ নেই তোমার সমাজ আবু জাহাল এতদিন তুমি তোমার মন গড় উপায়েতদিন তো আমি ছিলাম খোদা আমি ছিলাম রাজা আমি ছিলাম মহারাজা আমি ছিলাম সুপার পাওয়ার কিন্তু এখন যদি নবী মুহাম্মদকে মেনে তাহলে নবী মোহাম্মদ তো শুধু ব্যক্তিগত সীমাবদ্ধ থাকবে না এই তো আমার ক্ষমতার মধ্যে কিন্তু সে রাজা হতে চায় তা না কিন্তু সে আমাকে বাধ্য করবে অন্যথায় নামাজ তারাও পড়তো কাবা শরীফ তারাও হজ করত তফ করত তবে পার্থক্য ছিল তারা করত লঙ্গ হয়ে মুসলমানরা আমরা করি সাদা পোশাক পরে হাজিদের পোশাক সবাই দেখেছেন তারা কর তুলঙ্গ হয় তারা ভাবতো যে সুদঘুষের টাকা আমাদের টাকা পয়সা তো আসলে সবকিছু ভালো না তো এখন এই সুদঘুষের টাকা পয়সা দিয়ে জামা কিনবো আর সেই জামা পরে আল্লাহর ঘর তো অফ করবো এটা তো আল্লাহর জন্য মানহানি হয় তাহলে কি করা জন্মদিনের পোশাক পরে তো অফ করবো জন্মদিনের পোশাক মানে কি যে পোশাক পরে জন্ম হয়েছিল পোশাক আল্লাহ করবো যে সুদঘোষের দিয়েই তাও করবো তাও তারাও করতো নামাজ তারাও পড়তো তারাও বিশেষ দিনে রোজা রাখতো এগুলো তাদের আপত্তি ছিল না কিন্তু তাদের আপত্তি ছিল এই যে দ্বিতীয় অস্ত্র হুববে যা হুব্য মানুষের ক্ষমতার নরে। আজকাল তো দেখা যায় অনেক জায়গায় ভালো ভালো মানুষের মধ্যেও ক্ষমতার লড়াই দিনই প্রতিষ্ঠানের মোহনা ক্ষমতার লড়াই চেয়ার হবে কার সভাপতি হবে কে কার নামটা বড় করে থাকবে কার নামে সবাই তাকবিদ দিবে কার নাম তুলে সমাজের মধ্যে মানুষ গৌরব বর্ণনা করবে কাকে সবার সামনে সামনে রাখা হবে এই এক মধ্যে ফেলে দেয় মানুষ राजा जो इब्राहिमे मेने मानते हम सब चे बजा ना राजा, राजा के কেমতের দিন ঘোষণা দেবেন লিমানিল মুলকুলিয়ম মতের দিন আল্লাহ কাল সেদিন তার জালালী রূপ প্রকাশ করে তিনি বলবেন আরে আজকে রাজত্ব করবে এরকম কে আছো দুনিয়ার মধ্যে বড় বড় রাজা হতে চেয়েছিলে। দুনিয়ার রাজা স্বপ্ন চেয়েছিলাম ক্ষমতা পেয়ে নিজেকে রব্যে আলো ঘোষণা করেছিল সবচেয়ে বড় ক্ষুদা ঘোষণা করেছিলেন আজকে আমি মহামহিম আল্লাহ ডেকে ডেকে বলছি আসো আজকে এখানে আসো আরো শুরু পর বসো বসে বসে রাজত্ব করো কে আছো সামনে আসো কিন্তু সেদিন তার আহ্বানে কেউ সারা দেবে না তখন আল্লাহ বলবেন আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ দুনিয়ার মধ্যে তো বাতিল আসে বিভিন্ন সরতে দুনিয়ার মধ্যে পাঠান এবং কেম পর্যন্ত পাঠাতে থাকবেন আরে বাতিল যদি নমরুদের সুরতে আসে হক আসবে ইব্রাহিমের সুরতে বাতিল যদি ফেরাউনের সুরতে আসে হক আসবে মুসের বাতিল যদি জাদু জাদুঘরের সুরতে আসে হক আসবে আর বাতিল যদি সাহিত্য সংস্কৃতি এই সমস্ত শক্তি নিয়ে কাব্য প্রতিভা নিয়ে চলমান থাকবে যতদিন না সে তেমতের ময়দান প্রতিষ্ঠা হবে এবং আল্লাহ ঘোষণা দিবেন আজকে দেখি আর কেউ আছো নাকি এখানে এসে তোমার ক্ষমতা প্রয়োগ করবে আসো আমি ওয়েলকাম জানাবো আছো तो आसारिम्मत क्षमता लोभ एट शयान द्वित दुनिया मध्य चार नारीबाद नारी तरह मध्य चेतना लालन जो मवरत वास नाम बोर लिखे गे बेगम रोकेबरत वाषा के, के घर मध्य बंदी रखा है যে কোনো দায় বহন করা সবগুলো করবে পুরুষ আর সংসারের অভ্যন্তরীণ বিষয়গুলো ট্যাকেল দেবে নারী অর্থাৎ তিনি হলেন ঘরের রানী কিন্তু আজকাল ফ্যামিলিজম এর ছোড়াছড়ি যে ফ্যামিলিজম পারিবারিক ব্যবস্থাকেও ধ্বংস করে ফেলতে চায় আমাদের এই যৌথ ফ্যামিলির যে একটা প্রচলন দেশের মধ্যে আছে এটাকেও ধ্বংস করতে চায় শুধু নারীকে বাইরে এনেই খান্তে দিতে চায় না বরং তারা নারীকে চায়, তুমি তুমি হলে অত্যাচারিত পুরুষরা তোমাদের উপর অত্যাচার করে আসছে সুতরাং তোমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে পুরুষতান্ত্রিক সমাজকে না বলতে হবে এবং তারা এই কালচারও সমাজের মধ্যে প্রয়োগ করে যে কোনো নারী নাকি নারী হয়ে জন্মগ্রহণ করে না একটা সমাজ তাকে নারী বানায় মানে কি জন্মসূত্রে একটা পুরুষও যেমন একটা নারীও তেমন কিন্তু সেই শৈশব থেকে সমাজ তাকে বঞ্চনা এবং লাঞ্চনার মধ্যে বড় করে একজন নারী সমাজের লাঞ্চনা এবং বঞ্চনার করার ক্ষমতা আছে নারীর মধ্যেও পৃথিবী চালানোর ক্ষমতা আছে নারী আর পুরুষের মধ্যে কোনো ব্যবধান থাকবে না বরং পুরুষতান্ত্রিক সমাজকে না বলতে হবে এই কথাগুলোকে নতুন মনে হয় মিডিয়ার সবাই চারিদিকে এই সব কথা ছড়াছড়ি জন্ম হওয়া কে লজ্জার বিষয়ে মনে করা হতো সেখানে আমার সাল্ল আলী হাসাল্লাম সেই নারীকে কি সম্মান দিয়েছেন মায়ের পায়ের নিচে তুমি জান্নাত পেতে চাও মায়ের অসন্তুষ্টি নিয়ে পৃথিবীর মধ্যে যত সহায়তাহি কার্যকর আছে সবগুলোকেই আপনি এই তিনটা সুরত যেটা বলবো কোনটা কোন না কোনোটার মধ্যে আপনি ফেলতে পারবেন হববে যা কিন্তু তার রসুল কে সব চাইতে বেশি ভালোবাসবে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুল কে সবচাইতে বেশি ভালোবাসে না সেই ব্যক্তি যতই মুখে ক্যালেমার জিকির করুক না কেন তার ইমান এখনো পরিপূর্ণ হয়নি মধ্যে আল্লাহ বলছেন। একজন মানুষের আটটা জিনিসের উপর ভালোবাসা সবচেয়ে বেশি থাকে অন্য যত ভালোবাসা হোক সেগুলো হলো শাখাগত মৌলিক ভালোবাসা এই আটটা জিনিসের উপরই থাকে সেই আটটা জিনিস উল্লেখ করেছেন উল্লেখ করার পর আল্লাহ তালা বলছেন এই আট জিনিসের চাইতে যতদিন না আল্লাহকে তার রসুলকে এবং তার পথে নিজেকে উৎসর্গ করে অধিক ভালো না জানি কখন আল্লাহ আজাদ তোমাদের আক্রান্ত করে আপনি বলুন ইঙ্কানা আবা উকুম যদি তোমাদের বাবা মা এক নম্বর ভালোবাসার পাত্র যদি তোমাদের বাবা মা আব উকুম তোমাদের ছেলে সন্তান ও হোয়া নুকুম তোমাদের ভাই বেড়াদার ওয়া তোমাদের স্ত্রী ও আশি তোমাদের সান্তানের লোকজন বংশ পরিজন উল্লেখ করার পর বলছেন এই আতটা বস্তু যদি তোমাদের কাছে আল্লাহর চাইতে তার রসুলের চাইতে তার পথে উৎসর্গ করার চাইতে অধিক প্রিয় হয় করতে থাকো যতক্ষণ না আল্লাহ তার আজ তার ফসলা নিয়ে আসেন তারপর বলছেন আল্লা কোন সমাজের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে যতক্ষণ নিজে ঘুরে না আল্লাহ তহমা আমার সঙ্গে হাল হবে না হাদিসে আল্লাহ বলেন বান্দা তুমি আমার দিকে এক হাত অগ্রসর হও আমি তোমার দিকে দুই হাত হব। তুমি আমার দিকে হেটে হেটে আসো আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কিন্তু শুরুতে আমাদেরকে নিজেদেরকে অগ্রসর করতে হবে সেই বদরের ময়দানে রসুল নামা ছাড়া আল্লাহ তালা সেই কাফের বাহিনীকে ধ্বংস করে ইসলামকে বিজয়ী করতে পারতেন কিনা নমরুদের মতো এরকম জালিমকে ধ্বংস করে দেখিয়েছেন আল্লাহ তো পারতেন যখন সেই হস্তি বাহিনী সে আসাবুল হস্তি বাহিনী যখন এসেছিল আল্লাহ সেইকে ধ্বংস করে দেখিয়ে দিয়েছিলেন ময়দানে ৩১৩ জনের বাহিনী নিয়ে রসুল যখন নামলেন কোন বাহ্যিক কোনো উপকরণই নেই কিছুই নেই তরবারি তো নেই উল্লেখযোগ্য পরিমাণ ঘোরাও নেই আবু জাহালের বাহিনীর সামনে দাঁড়াবে সেই পাওয়ারটাও নেই আবুজাহানার বাহিনীর সংখ্যার এবং সবাই অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধের জন্য না আছে বের হয়নি না আছে ঘোড়া অসম লড়াই একদিকে তিনশো আর একদিকে এক হাজার একদিকে হলো সশস্ত্র বাহিনী আর একদিকে নিরস্ত্র বাহিনী তো এই লড়াই মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু একটা कारण से ध्वस छाड़ा पवार मत कितर ईमान और पार्थक्य तो किछो़गी किछो़गी। एमान, एक हल मौखिक इमान जबान ईमान और संगे आल्लाई एकमान संगे आल्ला जबान तो अनेक कि জবানা তো সে ভালোবাসার ফুলঝড়ি তোলে কিন্তু যখন ভালোবাসার পরীক্ষা নেওয়া হয় তখন তো বোঝা যায় কি প্রকৃত পক্ষে ভালোবাসে আমরা একটা কথা বলি না বিপদে বন্ধুর পরিচয় কারণ যখন আমার টাকা পয়সা সবকিছু আছে অর্থ করি আছে সামাজিক স্ট্যাটাস আছে তখন আমার পাশে তো অনেককেই পাব কিন্তু যখন আমার কিছুই থাকবে না তখন যে আমার পাশে থাকবে সে হলো আমার প্রকৃত বন্ধু জবানি কথার কোনো দাম নেই মৌলিক ভাবে আই লাভ ইউর কোন দাম নেই দাম হলো একই আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন মা আমানা মানা বিলকুল আন আল্লা বলছেন ওই ব্যক্তির কোরআনের উপর কোন ইমান নেই যেই ব্যক্তি কোরআনের কোন হারাম বিধানকে হালাল মনে করে তার ইমানই নেই সুতরাং আল্লাহ জবানওয়ালা ইমানের সঙ্গে কোনো আদা নেই আল্লাহর আদা হলো একা ইমানের সঙ্গে কোরআন যে বলছে আছে। তারপর কেন বিজয়ী হতে পারিনা পার্থক্য হলো ইমান এখন জবানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এখনো দিলের মধ্যে বসেনি এখন একিনের মধ্যে আসেনি এই জন্য এখন আল্লাহর ওয়াদা অস্থিত হয়নি কোরআনে তালা বিজয় সুসংবাদ জানাচ্ছেন আর দুনিয়ার মধ্যে শুধু লাঞ্ছনা বঞ্চনা পরাজয় কি পিঠ দেয়ালে থেকে যাওয়ার পর এমনকি এমন একটা দেয়ালও রাখা হয় না যেখানে গিয়ে একটু ঠেকানো যায় চারিদিকে রক্তের বন্যা মুসলমানের রক্ত কি অপরাধ আপনি বলুন যে তাদের এই অপরাধ ছিল সেই অপরাধ ছিল দেশের পর দেশ উজাড় করে দিচ্ছে অপরাধ কি আল্লাহ নিজে বলে দিচ্ছেন ইল্লা তাদের অপরাধ একটাই যে তারা এক আল্লাহর উপর ইমান রাখে এটাই অপরাধ আজকে ইমান বর্জনের ঘোষণা দিলে আর কেউ কিছু করবে না তো যেটা বলছিলাম শৈতানের দ্বিতীয় ফাঁধ হলো খ্যাতির লোভ পদের লোভ পদের মোহ তোমরা শুনে রাখো তোমরা দুনিয়াকে ভয় করো नारी भय करो कारण बनी इफर प्रथम नारी सूचना दुनिया के भय कर अच्छा बाक के भय करा सिंह के, के भय करी क्या बाक सिंह दूर कथा साप के भय करा साप कोई घुमाना स्वप्न जीवन देखो साफ कौन था खाली हाथ सापर धारे जब क्यों जब ना कारण साप के भय करी আমার রাসুল তো আমাকে বলছেন তুমি দুনিয়াকে ভয় করো আরে দুনিয়াকে যদি ভয় করতাম রাসুলের কথার উপরে আমল করতাম দুনিয়াকে কোলের মধ্যে আগলে রাখতাম নাকি দুনিয়া আমাকে কোলে নিতে চাইলে আমি দৌড়ে দৌড়ে ভাবতাম আজকে আমি এবাদত কেন করতে পারি না আজকে আমি আল্লাহকে রাজি কেন করতে পারি না আজকে আমি রসুলের দেখো পথে কেন চলতে পারি না সমস্যাটা কোথায় আরে সমস্যা তো এখানে আমি দুনিয়ার প্রেমে পড়ে গেছি দুনিয়ার ফাঁদে পড়ে গেছি আমার রসুল আমাকে বলেছিলেন দুনিয়াকে ভয় করতে দুনিয়াকে তো ভয় করি না দুনিয়াকে ভালোবেসে বুকে আগলে নিয়েছে অথচ বিধান হলো যেই ব্যক্তি দুনিয়ার পেছনে ছোটে দুনিয়া তাকে গোলাম বানিয়ে নেয় আর যেই ব্যক্তি দুনিয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আল্লাহ দেখানোর পথে ছোটে দুনিয়া তার পায়ের সামনে নত হয়ে তার সামনে গোলাম হয়ে যায় এমন না যে আমি যদি আল্লাহর বিধান মানিয়ে আল্লাহ আমাকে কম দিবেন আর দুনিয়ার মধ্যে কতটুকু ভোগ করব আমার জন্মের বহুকাল লাগে আল্লাহ তালা সেই ফয়সালা লিখে রেখেছেন তাকদীর লিপিবদ্ধ তার মধ্যে কমবেও না বাড়বেও না মা আসা বা কালামিয়া কুনলি উা আমা আকালামিয়া কোন আমার রসুল বলছেন যেই বিপদ তোমার উপর আসার ছিল সেটা কোনো দিনও মিস হবে না আর যেটা মিস হওয়ার ছিল সেটা কোনদিনও আসবে না সবাই ঐক্যবদ্ধ হয় এই হুজুর মেরে ফেলবো একে শেষ করে ফেলবো একে হকের কথা বলতে দিব না একে হকের পক্ষে থাকতে দিব না তারপর আল্লাহ বলছেন যতটুকু লিখে রেখেছি তার বাইরে যেই ব্যক্তি দুনিয়া চাইল তো দুনিয়া আমি তাকে দেই সবাইকে যাকে ইচ্ছা করি তাকে দেই যতটুকু মনে চাই ততটুকু দেয় কিন্তু যেহেতু সে আমাকে চাইনি আখ রাত কে চাইনি দুনিয়াকে চাইনি এই জন্য আল্লাহ আল্লাহ জাহান্নাম আমি পরিণামে তার জন্য নির্ধারণ করে রেখেছি জাহান্নাম প্রবেশ করবে ওমান অপরদিকে যে ব্যক্তি আসেরাত আফেরাতের জন্য তার চেষ্টা পরিশ্রম ব্যয় করে তার চেষ্টার আল্লা বলেন তোমার রবের দান তো কারোর জন্য নিষিদ্ধ না এমন না যে ধর্মের পথে চললে না খেয়ে কারণ খাবারের ফয়সলা কার হাতে ভাই ফলার কার হাতে এমনকি আল্লাহ তো বলছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে অন্য কাউকে না আল্লাহকে ভয় করবে ইয়ে যে আল্লাহ আল্লাহ বিপদ থেকে উদ্ধার হওয়ার পন্থা তার জন্য খুলে দেবেন এর পাশাপাশি আর যে ব্যক্তি আল্লাহ উপর ভরসা করে আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট তো বলা হচ্ছে যে তোমরা দুনিয়াকে ভয় করো দুনিয়ার থেকে ভাগো নারীকে ভয় করো নারীর থেকে ভাগো করা তো দূরের কথা ধারে কাছেও যেও না ধারে কাছে কিভাবে যাবে তুমি আজকে চোখ দ্বারা দেখছো দিলার মধ্যে প্রথম ভালোবাসার সৃষ্টি হবে আর একদিন কথা বলছ আর একটু ভালো লাগার পরিমাণ বাড়বে এর পর্যায়ে গিয়ে তোমার জিনার পথ খুলে যাবে এর জন্য হাজি বলা হচ্ছে কানের জিনা হলো শোনা জবানের জিনা হলো কথা বলা আর দেবহু আর লজ্জাস্থান এগুলোকে সত্যায়ন করে বা মিথ্যায়ন করে সবগুলোই জিনায় এমন বুরা যে ব্যবচার করে আপনি বলবেন হজুর বুড়া মানুষ আবার ব্যবচার করবে কিভাবে সায় সাধারণ বুড়া বলে না বেশি বুড়া তো বুড়ার তো ব্যবচার করার মতো ক্ষমতাই নেই কান দ্বারা কথা শোনার ক্ষমতা তো আছে জবান দ্বারা কথা বলার ক্ষমতা তো আছে এগুলো তো জিনা প্রাথমিক हेफाजत करते जो उपकरण आबगुलर दिखा भागो अमार निजे ऊपर कंट्रोल रखते सम्भवना তো এরপর যে হাদিসে বলা হচ্ছে যে বনি ইসরাইলের এর সূচনা হয়েছিল নারী থেকে এটার কি অর্থ ফিরে যাই সে বেলা আমি বাউরার ঘটনায় দূরে দূরে ফেলে দিচ্ছে কিন্তু এক জমানোর সবচেয়ে বড় বালি ছিল সবচেয়ে বড় আবেগ ছিল সবচেয়ে বড় বুজুর্গ ছিল তারা হাতে সবচেয়ে বড় হাফিস ছিল তারা হাতে সবচেয়ে বড় আলেম ছিল নবীদের পরেই তার মকাম ছিল তখন সেই লোক তার গোত্রকে পরামর্শ দিল যে আমার তো এখন আর কিছু করার নেই আমি তো ধ্বংস হয়ে গিয়েছি আল্লাহর চলে কিন্তু শেষ সময়ে একটা বুদ্ধি দেই। যদি সেই কাজটা করতে পারো। তাহলে বনি ইসরায়েল এবং মুসা আলি ইসালাম তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা বলল হ্যাঁ স্পেশাল অফার আমাদের জন্য খুব ভালো বুদ্ধি বলিয়ে দেন আমাদেরকে শিখিয়ে দেন কিভাবে কি করতে হবে এবার সে বলল। যদি বনি ইস্রাইলকে হারাতে চাও বাস্তবিক সবচেয়ে সুন্দরী নারী যারা রয়েছে তাদেরকে খুব সুন্দর করে সাজাবে তাদেরকে আকর্ষণীয় মোহমুগ্ধ করে সজ্জিত করে পরিবেশন করবে এরপর তাদের সবাইকে সেই বনি ইসরায়েলের দিকে ছেড়ে দেবে স্বাভাবিক ভাবে যুদ্ধ যদি চলে তারপরে যদি নারীরা সামনে আসে যুদ্ধের বিধান হল যদি বাস্তবিক পক্ষে বীর হয় কোনো নারীর গায়ে হাত তুলবে না কারণ এটা কোনো ভদ্র মানুষের কোন বাচ্চাদের গায়ে হাত তুলবে না বুড়া মানুষের গায়ে হাত তুলবে না আর ধর্মযাজকদের গায়ে হাত তুলবে না দুনিয়ার এটা নীতি এগুলো তো হলো যারা ভিতু কাপুরুষ সামনা সামনে লড়তে পারে না তারা হলো এসে নারীদের গায়ে হাত তুলে যেমন ভাবে আবু জাহাল করেছিল যে কত বড় নরধম ইসলামের প্রথম শহীদ ইসলামের প্রথম শহীদ একজন মানুষের ভদ্রতা ন্যূনতম বিবেক এগুলোকে সমর্থন করে না তো নারীদেরকে ছেড়ে দেবে এবং তোমরা তোমাদের নারীদেরকে শিখিয়ে দেবে তাদের এই বাহ্যিক এই বহুময়ী রূপ দেখে যদি কেউ তাদেরকে কাছে পেতে চায় বাধা না দেয় বরং নিজেকে নারীর ফাঁদ সবচেয়ে বড় ফাঁদ কিন্তু দুর্ভাগ্য ক্রমে যেহেতু বিরাট একটা জাতি গোষ্ঠী এর মধ্যে সবার মানসিক অবস্থা এক না সেই জাতির মধ্যে দুইজন মানুষ তারা অন্যদের অগোচরে তাবুর মধ্যেই নারীদেরকে নিয়ে ব্যবচারে লিপ্ত হয়ে গেল আল্লাহ ফয়সালা দুনিয়ার যখন হয় আল্লাহ আজার দুনিয়ার মধ্যে আসে অন্যান্য অপরাধ সেগুলোর শাস্তি হয়তো আল্লাহ বিলম্বিত করেন গিবত হোক মিথ্যা হোক অন্য যা কিছুই হোক কিন্তু জিনার শাস্তি আল্লাহ তালা দুনিয়ার মধ্যেই নগদ দিয়ে দেন কোনো সম্প্রদায়ের মধ্যে যদি জিনা ব্যাপক হয়ে যায় এবং জিনার সবগুলো থেকে যদি মুক্ত থাকে এগুলোর মধ্যে তো শতকরা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন মানুষই লিপ্ত বা হয়তো একশো হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহ তো দুইজন মানুষ এখানে লিপ্ত হলো হাদিসের ঘোষণা হলো কোনো সমাজের মধ্যে যদি ব্যাপক হয়ে যায় আল্লাহ তালা তাদের উপর না সমাজের মধ্যে অন্য কোথাও মনে হয় সমস্যা আছে দুর্যোগের মোকাবেলা করা হবে আলাদা মন্ত্রণালয় বানিয়ে রেখেছে দুর্যোগকে ঠেকাতে হবে আল্লাহর আজাবকে ঠেকাতে হবে পানিপদ দিয়ে আজাব আসলে সেটাকেও ঠেকাবো আসমান থেকে আজাব আসলে সেটাকেও ঠেকাবো জমিন সমস্যার মূল সূত্রপাত থেকে হচ্ছে মূল কজ কি মূল কারণটাকে সেদিকে কেউ ফিরে তাকাচ্ছে না দেশের মধ্যে আপনি গত দুই বছরের মধ্যে কটা বড় বড় দুর্ঘটনা ঘটলো কটা এরকম আজাব আসলো আপনি পত্রিকার পাতা মিডিয়ার মধ্যে খরচ নিয়ে দেখে। আমি স্বাদ আচ্ছা করাই শাস্তির স্বাদ তারপরও দেখি বান্দারা ফিরে আসে কিনা একটু হুশ আসে কিনা কিন্তু হুশ আসবে উল্টো আল্লাহ তালার আজাব আশার পথ বন্ধ করার জন্য উদ্দীপ কিন্তু নিজেদের অবস্থা সংশোধনের জন্য কোনো চেষ্টাই নেই কোন উদ্যোগই নেই বরং যারা মানুষের অবস্থা সংশোধন করতে চায় দিনে দিনে তাদের পরিধিকে সংকীর্ণ করে দেওয়ার পায় তারা করা হয় কিভাবে আওয়াজকে করে দেওয়া যায় কিভাবে মুখকে হটে চিপে ধরা যায় কিভাবে দুনিয়ার মধ্যে আল্লাহর কথা রসুদের কথা বন্ধ করে দেওয়া যায় তো সেই দুইজন মানুষ যখন জিনার মধ্যে লিপ্ত হলো তখন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আজাব নাজিল করলেন আল্লাহ মহামারী ছড়িয়ে দিলেন তাদের মধ্যে সেই কয়জন সত্তর হাজার মানুষ সেখানে মৃত্যুবরণ করে এরপর একজন লোক গিয়ে যেই দুইজন জিনার মধ্যে লিপ্ত হয়েছিল তাদেরকে হত্যা করে ফেলে এরপর আল্লাহ তালা তার আজাবকে তুলে নেন তো বলছিলাম শয়তান আমাদেরকে फे फाप्लर शान तीनों प्रकार चक्रान्त फिर ईमान केल के हेफत कर प्रकृत ईमानी अल्लाहर सामने दंडायमन तौफिक दान कर